আবু হুরাইরা হ্রদালন হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন শরীরের প্রতিটি জোরার উপর প্রতিদিন একটি করে সৎকা রয়েছে কোনো ব্যক্তিকে তার সাওয়ারিতে ওঠার ক্ষেত্রে সাহায্য করা অথবা তার মাল সরঞ্জাম তুলে দেয়া সৎকা উত্তম কথা বলা ও সালাতের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ সৎকা এবং রাস্তা বাতলিয়ে দেয়া সৎকা